মানবতার সমাধান বাংলার সম্মানিত দর্শক আপনাদের প্রতি জান্নাতি সৌগাদ সালামের পর রইল আন্তরিক শুভেচ্ছা আমরা ইতুপূর্বে কয়েকটি পর্বে দাব ও দাওতের পথ ও পদ্ধতি নিয়ে আলোচনা করেছি গতপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে নাস্তিকতার কোনো যৌক্তিকতা আছে কি আমরা প্রমাণ করলাম আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এটা প্রমাণ করলেন যে নাস্তিকতার কোনো যৌক্তিকতা নেই বরং আমরা এটা বাস্তবে দেখেছি যে যারা নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছেন তারা আবার সাথে সাথে ধর্মকেও অস্বীকার করছেন কিন্তু দেখা যাচ্ছে যে তারা নিজেরা কোনো না কোনো মতবাদের বেড়াজালে জালে আবেষ্টিত হয়ে পড়ছেন আর এই মতবাদটি তাদের কাছে তার ধর্ম সুতরাং তারা নিজেরা যতই নিজেদেরকে ধর্মর বাহিরে বলে দাবি করুক না কেন তারা মানব রচিত কোনো না কোনো ইজম ও মতবাদের বেড়া জালে আবেষ্টিতরন্তু তার আরেকটি ভ্রষ্টতার মধ্যে রয়েছে সেটি হচ্ছে তারা নফসের গুলাম আর আল্লাহ সুতায় বলছেন মাহবুদ বানিয়ে তার উপা করে করে সুধিও বৃন্দ আজকের এই পর্বে আমরা আলোচনা করব খ্রিস্ট ধর্ম ও ইসলাম প্রসঙ্গে এর প্রসঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি যথাক্রমে আমি হারুন হোসেন আপনাদের সাথে রয়েছে। আসুন আমরা একে একে আমাদের পর্বগুলি শুরু করি আসলে খ্রিস্টান যাদেরকে কোরআনে নাসারা বলা হয়েছে তারা কিন্তু আল্লাহ রবাহ আলমের অস্তিত্বকে স্বীকার করে এবং তাদেরকে এই অর্থে আস্তিক বলা যায় কিন্তু তাদের বক্তব্য তৃতীয় এই যে কি এবং এর যৌক্তিকতা কতখানি এ প্রসঙ্গে আমি আলোচনার জন্য জনাব শেখ ইউসুফ আবদুল মজিদকে আহ্বান জানাচ্ছি তৃতের একটা ট্রিনিটি তৃতবাদের একটা বিশ্বাসে তারা একটা ভ্রান্ত এবং রয়েছে আল্লাহ সরাসরি এই তৃতীয় বাদ কে আরাম করে দিয়েছেন এবং আল্লাহ কে আল্লাহ কোরআন করিমের আয়াতের মাধ্যমে এটা যে বাতেল সেটা পুরস্কার করে দিয়েছেন যারা এটা বলে যে আল্লাহ তিনের এক তারা কাফের হয়ে গেছে যে তীরত্ববাদ যে মহান আল্লাহ রব আলমিন তাকে বিশ্বাস করে পাশাপাশি আরও একজন যে ঈশা আল ইসাল্লাম তাকেও তারা ইলাহ বলে এবং হলিক গোস্ট বা রুহুল কুদুস তাকেও ইলাহ বলে এই ধরনের ত্রিটি তীরিত্ববাদ এটা করে আনুল দৃষ্টিতে সম্পূর্ণরূপে একটা কুফুরি এবং খ্রিস্টানদেরকে আল্লাহতালা এই কুফুরি থেকে বিরত থাকার জন্য আল্লাহ করেন এটাই যুক্তিসঙ্গত যে ইলাহ তিনি এক হবেন কারণ দুইজন ইলাহ যদি হতো হিমায় যদি এই পৃথিবীতে সরময় ক্ষমতার অধিকার যদি একাধিক হতো তাহলে তারা কিন্তু যেহেতু তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন এবং তাদের প্রতি যে আসমানে কিতাব নাজিল হয়েছিল সেই যে কিতাব নাজিল হয়েছিল তাদেরকে আহলে কিতাব ও কোরআনে বলা হয়েছে তো এই যে তাদের যে যুক্তি কথা এটা কতখানি আপনি মনে করেন এবং্লামকে আল্লাহর বেটা তারা বলছে তো আল্লাহরুল আলমিন সন্তান গ্রহণ করেন এটা তাদের একটি চরম অন্যায় কথা ওদেরকে যদি প্রশ্ন করা গেছে যে ঈসা আলাহিসামকে আল্লাহ পাক পিত্রহীন অবস্থায় জন্ম দিয়েছেন তো সুতরাং তাকে আল্লাহর বেটা বলে প্রমাণ করা হলো তা আদম আলিহিস্লাকেও তো পিতা ছাড়াই আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেছেন মাতা ছাড়াই সৃষ্টি করেছেন ক্ষেত্রে কি বলা যায় দেখা গেছে যে আধুনিক বিশ্বের বর্তমান জমানার বিশিষ্ট একজন সেই তৃত্যবাদী বিশ্বাসী তিনি তার পিতাকে জিজ্ঞেস করলেন যে ঈসা সালাম যদি আল্লাহর বেটা হয় তো আদম আলা বেটা আদম আলা যদি সন্তান বলা আল্লাহ আদম আলা মা কাকে নির্ধারণ করা হবে এখানে সেই থেমে গেছেন তারা এটা যুক্তি শেষ হয়ে গেছে কারণ মানুষের তৈরি করা কোনো তন্ত্রমন্ত্র বেশিক্ষণ চলে না তো যাই হোক আমরা এ কথা নিঃসন্দেহে বলতে পারি এটা চরম লাঞ্ছনাকর কথা যা তাদের আসমান থেকে নাজিলকৃত কেতাবে এরকম কথা আসেনি তারা বিকৃত রুচির কারণে এবং বিকৃত করার কারণে তাদের ভিতরে ঢুকেছে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এটি আল্লাহ এর শানে চরম দৃষ্টতা এবং বেহাদবি সন্তান তাকেই যায় যার প্রয়োজন আছে কিন্তু আল্লাহ রবাহিন সকল প্রয়োজনের উর্ধে আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে আরেকটি কথা এসে যাচ্ছে যে হ্যাঁ ঈশা আমরা আল্লাহর পুত্র ওদের বক্তব্য অনুযায়ী বললাম কিন্তু এ প্রসঙ্গে আহ মুজাফর বিন মাসিন একটু যদি বলতেন ভালো হতো ঈশা আলাহাল্লামকে তিন এলার একজন এলা তারা যে নির্ধারণ করল এখানে যে একটা ভুল সিদ্ধান্ত আছে ইসা আল্লাহাল নিজের পরিচয় নিজেই ব্যক্ত করেছিলেন জাতির সামনে সেটা আল্লাহর পুত্র বা আমি আল্লাহ নই এটা কেউ নই আমার পরিচয়টা হচ্ছে তারা ওই সত্যটাকে লুকিয়ে রাখছে ঈশাকে আল্লাহর পুত্র বলে দাবি করছে তাই না জি পৃথিবীর বুকে আসবেন তারও সুসংবাদ কিন্তু ঈসা দিয়েছেন তিনি যে দিয়েছিলেন এক আল্লাহর দিকে বুঝে যাচ্ছে যে আসল যে ইনজিল আল্লাহ নাজিল করেছেন সেই ইনজিল টাকে তারা কি করেছে মানে সেই অরিজিনাল রূপে রাখে নাই কি আচ্ছা খ্রিস্টপাদের একটা কথা আমরা যেটা জানি তারা বলে যে আল্লাহ তার পুত্রের রক্তের বিনিময়ে সমস্ত তার অনুসারীদেরকে ক্ষমা করে দিয়েছেন এই প্রসঙ্গে এটা একটা তাদের আকিদার ভিতরে একটা অন্তর্ভুক্ত যে ইসা আলাহালামকে শুলে চড়িয়ে দিল ইহুদিরা ইহুদিরা ইসাকে শুলে চড়িয়ে দেওয়ার কারণে সমস্ত উন্মতের পাপ ক্ষয় করে ফেললো কিন্তু আসলে বাস্তবতা ছিল এই আল্লাপাক বলেছেন অমা কতালুহু অমা সালাবুহুক আলহম এবং আল্লাপাক এমন বলছেন নিশ্চিত ভাবে ঈসা আলী সালাতামকে তারা হত্যা করতে পারেনি ঈসা আলহি সালাতলামকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছিলেন নবী ঈসা আলহি সাল্লা সাল্লামকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পাওয়ারফুল মর্যাদা দিয়েছিলেন যে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা যেই ক্ষমতা অন্যান্য নবীকে দেওয়া হয়নি এত বড় বড় মর্যাদা দেওয়ার পরেও সেই নবীকে যখন মতেরা মানে অবমূল্যায়ন করছে তখন এই নবীকে আল্লাহ জানাবিকে আলোচনা চলছিল আমাদের মধ্যেও দর্শক বৃন্দ একটি বিরতির ছোট্ট বিরতির আপনারা দূরে যাবেন না ফিরে আসবেন সে আল্লাহ আলোচনায় আমাদের সাথেই থাকুন आलोचित हो आन शुरोन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 জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ কাল রাত সাড়ে আটটায় আপন সম সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভেন ও হেল্পন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 বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আলোচনা হচ্ছিল যে এই যে একটি অপবাদ বক্তব্য দিয়ে থাকে যে ঈশাকে হত্যা করা হয়েছে সরদে চড়িয়ে দেওয়া হয়েছে ঈশার রক্তের বিনিময়ে ঈশার অনুসারীরা নিষ্পাপ হয়ে গেছে এই যে বক্তব্য এটা মানে সত্য সে জানা বলতেছিলাম ঈশা আলহী সাল্লা সাল্লামকে আল্লাহাক উঠিয়ে নিয়েছেন কিন্তু তারা ঈশা আলিয়া হত্যা করতে পারেনি অমা কাতালুহন কিন্তু তারা বলছে যে ঈসা আলহ সাল্লা সুলে চড়ানো হয়েছে এবং তাকে হত্যা করে দেওয়া হয়েছে উম্মতের পাপের তওবা তারা যদি কোনো সময় অপরাধ করে তখন তাদের সেই অপরাধী ব্যক্তিকে সাগরের মধ্যে কমর পানি পর্যন্ত নামাতে হয় সেখানে যে এলাকায় নেই সে এলাকায় অন্তত পুকুরে নিয়ে নামিয়ে দিয়ে তারপরে তাদের পাদরি ধর্মযু ভরে পানি তুলে মাথায় সাগরের পানিতে নামাতে হবে ইসা আলহিসাম যদি সুলে চরে যদি তাদের উম্মতের পাপ ক্ষয় করে যাবে তাহলে তাদের সমাজে পাপই বা থাকবে কেন আর এই পাপের কারণে তাদেরকে কেনা এইটা পরিষ্কার হয়ে গেল যে সন্দেহটা জেলুকটি ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল তাকেই ঈশার আকৃতি আল্লাহ পরিবর্তন করে দিলেন এবং তাকে তারা হত্যা করলো আল্লাহর আপনি আল্লাহ এই প্রসঙ্গে যে আল্লাহর আহ্বান এই খ্রিস্টানদের প্রতি যে পৃথিবীতে আসেন তখন ইহুদ এবং খ্রিস্টান এরা ছিল এবং রসুলে করিম সাল্লা মুসিকদেরকে দাওয়াত দিয়েছেন ইয়াহুদীদেরকে দাওয়াত দিয়েছেন খ্রিস্টানদেরকেও দাওয়াত দিয়েছেন তবে এই আয়াতে খ্রিস্টান এবং ইয়াহুদি দুই দলকেই আহলাল কিতাব বলা হয়েছে কারণ সবার কাছেদের কাছে আহল কিতাব ছিল না কিতাব ছিল যে মহান রাবুল আলমিন রসুল করিম সাল্লা আলী সাল্লামকে এই নির্দেশ দিয়েছেন ই আহলাল কিতাব যে কিতাব কিতাবধারীরা তোমরা আসো ইলাকালিমা তিনি সবাই ইমবাইনা এমন একটা বাক্য যে বাক্য তোমরাও সেটা মেনে নিয়েছ এবং তোমাদের কিতাবেও আছে এবং আমাদের কোরআনে আছে আমরা যেটা সবাই যেটা বিশ্বাস করি না যেটা আল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবো না আদুন আর আল্লাহকে বাদ দিয়ে নিজের পুরোহিত বা ধর্ম বা রাহিব তাদেরকে আমরা হিসাবে তারা যা বলবে সেটাই আমরা মেনে নিব। এটা আমরা যে খ্রিস্টান এবং ইহুদিরা তাদের একটা চরিত্র এ ছিল যে আল্লাহর নির্দেশের বিপরীতেও যখন তাদের আহবার এবং তাদের ধর্ম যাজক পুরোহিত যা বলতো मानुष के आहल कित याउदीन असारा दे के वक्त दिखे आहवान कर তোমরা ভুল বুঝো না সত্যের পথে ফিরে এসো আমি একক আল্লাহ আমার ইবাদত করো আমার সাথে কাউকে শরিক না। এটা আল্লাহর পক্ষ থেকে ডাক এরপরে খ্রিস্টান ভাইদেরকে আমরা বলবো এর চেয়ে ডাক আর হতে পারে না এবং আপনাদের বক্তব্যটা যে অহেতু অসংলগ্ন এবং আল্লাহর অপবাদ আল্লাহর বলে আলমের দিন প্রচারের জন্য নবী অনসুল নির্বাচন করেছেন ইসলামে কোনো প্রকার বৈরাগ্যতা অথচ খ্রিস্ট এই যে নান্স একটা মতবাদ রয়েছে বা তাদের একটা আদর্শ রয়েছে এ প্রসঙ্গে জানাব পা মুজা পরবে এবং সে জীবনেও কোনোদিন বিবাহ করতে পারবে না ইসলাম আমাদেরকে দিন শিখিয়েছে দুনিয়া শিখিয়েছে রব্বানা হাসানা আখরে ইসলাম আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ করার জন্য আমি বিয়ে সেদিকে বৈরাগ্যবাদ নয় শুধু বিয়ে সেদি করবো না আমি বিয়ে সিদি না জীবন থেকে মুক্ত হয়ে আমি আল্লাহর জি এইভাবে তিনি তুমি বিয়ে সি দি করবে না সংসার করবে না এইভাবে একটা সংসার মুক্ত জীবন এটাও আল্লাহর কাছে অনুমোদন প্রাপ্ত নয় আল্লাহর কাছে তারও অনুমতি দেওয়া হয়নি তোমাকে সাংসারিক জীবন অবশ্যই অবলম্বন করতে হবে আমরা পরিষ্কার করে বলতে পারি কোনো দিন হতে পারে না ধর্ম হতে পারে একটা কথা সঙ্গে যোগ করা যায় আল্লাহ রাসুল হাদিসের শেষে বলছেন মানে তোমাদের অত পৃথিবীর ইতিহাসে রসুল মোহাম্মদ সবচেয়ে বেশি আসী বেশি আল্লাহকে ভয় করেন এরপরে তিনি বেশি ছিলেন কিন্তু তিনি বিবাহ করেছেন তিনি সিয়াম পালন করতেন সিয়াম বাদ দিতেন যে কথাটা আসছে সুতরাং বৈরাগ্যবাদকে আমি সমর্থন করে তাকে মেনে নিয়ে আমি যে অন্যত্র একটা জায়গা নির্ধারণ করে শুধু এবদতে মত্ত হব এটা ইসলামটা সাপোর্ট করে না মানুষের লাঞ্ছনা এটা কোনো কোনো দিন কোন হতে পারে না আচ্ছা জানাম আমানুল্লাহ সাহেব আপনি কিছু বলবেন যেখানে গুনা ক্ষমার চাওয়ার জন্য মানুষ বলভ্রান্তি করতে পারে তার তো পথ আছে কিন্তু যেটা যে ব্যাপটিজম যেটা বলছে তাদের তাদের তো মতবাদ তাদের মূল আকৃদার সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরে ওই পাদ্রি তাদেরকে মাথায় পানি ঢেলে দিলেই নিষ্পাপ হয়ে গেল এই পাদ্রি ক্ষমতা করতে ফেলো যে কাকে করা এখানে একটা জিনিস আপনি চমৎকার কথা মনে করি দিয়েছেন যে প্রত্যেক ধর্মের মধ্যে মাঝখানে দালাল থাকে মাহবুদ এবং আবদের মাঝখানে দালাল থাকে যেটাকে দাল মাহবুদ বলেন আর ওয়াকিল বলেন আর যাই বলেন কিন্তু ইসলামে নাই আল্লাহ বলছেন ওইদা সাহাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে এ কথাটাও আল্লাহ রাসুলকে বলছেন না আপনি বলে দিন যে আমি নিকটে তোমাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে ফাইন্ কারিব আমি তো কাছেই আছি ফাইন্িবাদ যখনই আমাকে ডাকবে তখনই আমি তার ডাকে সারা দিবো কিন্তু অন্যান্য ধর্মে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মযাতক আল্লাহর সাথে মধ্যস্থতা করে তো এই যে আল্লাহ সাথে এবং তারা আল্লাহ এবং বান্দার মাঝখানে আল্লাহর সাথে এর কোন সম্পর্ক নাই নেই কেন আল্লাহরুল আলমিন একমত সত্তা তিনি গুনা ক্ষমা করতে পারেন এছাড়া মানুষ মানুষের কাছে যে তার এবং তারা সরাসরি এবাদত ডাইরেক্ট তাদের আল্লাহকে দিতে পারে না আমরা এদের এবাদত করি না এই ইলাহ গুলি আমাদেরকে আমাদের আল্লাহর কাছে পৌঁছাই দেবে এরা হলো আমাদের জন্য দালাল এই যে মধ্যস্থতার কারণে আমরা যাই কিছু করি না কেন মানুষের ঠিকাদারি দিয়ে আল্লাহর কাছে পৌঁছা যাবে না আল্লাহ রব্লা আলমের পথ ও পদ্ধতি ব্যতীত সুতরাং খ্রিস্টান ধর্মের ভাইয়েরা তারা কিতাব পেয়েছিলেন কিন্তু কোরআন আসার পরে তাদের কিতাবের প্রতি ইমান আমরা ইমান আনবো কিন্তু এমন করতে হবে কোরআন অনুযায়ী তাই আমরা বলবো খ্রিস্টান ধর্মের ভাইয়েরা আপনারা এই তিত্ববাদের পথ পরিত্যাগ করে এবং সাংঘর্ষিক আকিদা বর্জন করে ফিরে আসুন ইসলামের সুশ্রীতল ছায়াতলে যেখানে ওয়াহাদু আল্লাহর এবং আল্লাহর জানিয়েছেন আপনারা আপনার মালিকের কাছে তুলে ধরুন প্রভুর কাছে তুলে ধরুন মানুষকে মাধ্যম হিসাবে গাছপেক তরুলাকে মাধ্যম হিসাবে স্থির করে আল্লাহর স্বান্ধ পাওয়া যাবে না এই আহ্বান রেখে সকলের খায়ের ও কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে সত্য পতে গিয়ে আসক্ত করুন আমল্ রবিন আসসালামাইকুমুল্লা जहांगीर, बिन यूसफ, खान काजी जहांगीर आलम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 হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর हिसाब पुंगानुपंख रूपे प्रकाश कर पंचाश बचर व्यवधान चौतर चुराशी पर्त जो धर्म सब चे वृद्धि पे नम्बर अवस्थान आलमाम इस्लामधर्म बृद्धि पेश पैतृ पार्सेंट खान धर्म केवल सतचल्ट 1934 घटित चौत्री साल ग्रहण इसमोपे सब ची वृद्धि पाधर्म हम इसमाम तरबार हजार अमेरिकान इन रबारी तरबारि सत्य एवं ज्ञान जाते आनब जर सक समस्या